এবং রাসুল্লাহ সাল্লাইসাল্লাম ও তাদেরকে আখিরাতের বিষয়ে ভাষণ দিতেন পুরানুল কারিমেও আখিরাত নিয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে তো এখন আমরা কথা বলব সে আল্লাহ কিয়ামা নিয়ে কিয়ামাহা আমরা আলোচনা করেছি মৃত্যু নিয়ে বারজাখের জীবন কবর নিয়ে এবং এখন আমরা আলোচনা করছি কিয়ামাহ নিয়ে কিয়ামাহা হবে একটা মাত্র দিনে শুধুমাত্র একটা দিন কিন্তু এর এরপরও এর আলোচনা আমরা বেশ কিছুটা সময় নিয়ে করব কারণ হচ্ছে এই একটা দিনই একটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ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 এবং একটি অনুচ্ছেদ শুধুমাত্র তিনি আখিরা এর জন্য উৎসর্গ করেছেন এবং একটি অনুচ্ছেদামা আসুগরা অপর অনুচ্ছেদটি আল আলকুবরা আল জান্না ওয়ান্নারে বিভক্ত করা হয়েছে এবং শেখ ওমর আল আস্কার তিনি ঐতিহ্যবাহী যে সমস্ত গ্রন্থসমূহ ক্লাসিক্যাল কিতাব বা উম্মাতুল কুতুব সব কিতাবের মা সমতুল্য কিতাবগুলো থেকে খনি থেকে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 আব্দুল ওল হান মানে হল সেই অপমান এবং অবনতি যা শেষ বিচারের দিন যারা সত্যকে অস্বীকার করেছে তাদের উপরে এসে বর্তাবে আল্লাহ সেই দিন তারা কবর থেকে দ্রুত বেগে বের হবে যেন তারা কোনো একটি লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে যেন কোন শিকারকে ধা করছে প্রকৃতপক্ষে তারা একটি নির্দিষ্ট জায়গায় দৌড়ে যাচ্ছে না তারা দৌড়াচ্ছে ঘটনা বলির জন্য যা সেদিন ঘটছে এবং তাদের অন্তরের ভয়ের জন্য। আরেকটি এতে বর্ণনা করছেন যেমন অমাহ বি সুকার তারা কেউ মাতাল নয় তারা চারিদিকে দৌড়াচ্ছে যেন তারা মাতাল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 আমার সাথে আপনারাও সেই অবস্থার করুন মানুষ স্থির দৃষ্টিতে উপরের দিকে আছে এবং আতঙ্কে তাদের চোখের পলক পর্যন্ত পড়ছে না কারণ ওই দিন এত গুরুত্বপূর্ণ ঘটনা আপনি একটা মুহূর্তের জন্য অনবগত অসাবধান অসচেতন থাকতে সমর্থন হবেন না অথচ দুনিয়াতে আপনার এই চোখ কত আরামায় এসে ঘুমিয়ে কাটিয়েছে এটি হচ্ছে সেদিন যেই দিন সবকিছু সব ঘটনাকে প্রকাশ করা হবে আল্লাহ সুহাম তাহলে আরও বলছেন সেদিন বাতাসের মতো হালকা হবে হাওয়া মানে বাতাস এবং আরেকটি অর্থ হচ্ছে যখন আমরা যখন বলি অমুক ব্যক্তি খুব সাহসী একজন ব্যক্তি তখন আমরা বলি যে তার অন্তরটি খুবই দৃঢ় ভারী অন্তর এবং ওই দিন যেই সমস্ত ঘটনা ঘটবে সেগুলো মানুষের অন্তরে একটা ভয়ের আঘাত করবে যার ফলে অন্তর খুবই হালকা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 কারণ এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে আপনি যদি আপনার নিজের জীবনের দিকে ফিরে তাকান স্মৃতিচারণ করেন আপনার সমস্ত স্মৃতিগুলোর ভাবুন আপনি যদি সেগুলোকে একত্রিত করে বর্ণনা করতে শুরু করেন এটি করতে হয়তো মাত্র মাত্রা থেকে এক ঘন্টা খুব শীঘ্রই আমাদেরকে আমাদের সেই চূড়ান্ত গন্তব্যের দিকে যেতে হবে আমরা আমাদের মৃত্যু শয্যা সাহিত্য থাকবো মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে শুয়ে থাকবো এবং এরপরে চলে আসবে সেই কি দিন বিচার দিবস অর্থাৎ এটা আসলে খুব বেশি দূরে নয় আল্লাহ শুভ আলাহ এই কারণে সেই দিন থেকে বলছেন আল্লাফা এমন একটা দিন যা খুব নিকটেই আছে এবং খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসছে কামিং সুন খুব তাড়াতাড়ি চলে আসছে সেই দিনে ইয়ামাল কিয়ামা হলো শেষ বিচারের অনেকগুলো নামের মধ্যে একটি সেই দিনটা হবে দাঁড়িয়ে থাকার দিন মানুষ কিয়ামতের দিনে দাঁড়িয়ে থাকবে কিয়ামা মানে হচ্ছে দাঁড়ানো দণ্ড এমন অবস্থায় থাকা মানুষ সেদিন দাঁড়িয়ে থাকবে এবং আল্লাহ সুম্লা আসুল্লাহ সাল্লাহ আসলামকে জানিয়ে দিয়েছেন আসুল্লাহ সাল্লাহ আসালাম বলেন যে শেষ বিচারের দিন সূর্য মানুষের এত কাছে চলে আসবে যে এর দূরত্ব এক মাইল হবে এক মাইল হবে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 এবং তার হাত দ্বারা তার মুখের দিকে নির্দেশ করছিলেন এবং সেই দিনে সৎ কর্মশীল ব্যক্তিরা তারা আল্লাহ সুহাম আরসের ছায়ার নিচে একত্রিত হবে এবং তারা সেখানে আশ্রয় লাভ করবে এবং আরেকটি হাসরের ময়দানে যেখানে জালিমদের অবস্থা সম্পর্কে বর্ণনা করা হয়েছে এমনভাবে বর্ণনা করা হয়েছে যে এই আয়াতগুলো আমাদের চোখের সামনে একটি ছবি বা দৃশ্যকে ফুটিয়ে তুলে এবং কোরআনের অনেক আয়াতেই আমাদেরকে এই সময় এই সমস্ত বিভিন্ন চিত্র সম্পর্কে কল্পনা করতে উৎসাহিত করে উদ্বুদ্ধ করে আল্লাহ সুহাম যেন তার আয়াতগুলোর মাধ্যমে কোরআনে একটি ছবিকে ফুটিয়ে তুলেছেন অনেকটা আমরা বলতে পারি যেন সচিত্র প্রতিবেদন বিশেষ করে আখিরাত বিষয়ক এবং আলাহ সুহামদালা এই বাস্তবতা বোঝানোর জন্য আয়াতের মাধ্যমে যেন এইসব ছবিকে ব্যবহার করেছেন আল্লাহ বলেন সেদিন নিজেদের হাত কামড়াতে থাকবে আর বলবে হাই আফসোস আমি যদি রাসুলের সাথে পথ অবলম্বন করতাম আমি যদি রাসুলের পথ অবলম্বন করতাম হায় আফসোস চরম একটা সময় যখন আমরা কোনো কিছু নিয়ে খুব বেশি আফসোস করি তখন আমরা অনেকে নিজেদের হাতের নোখ কামড়াই বা আঙ্গুল কামড়াই কিন্তু আল্লাহ দাদা এখানে এ আয় বলছে যে তারা তাদের সেই আঙ্গুল বা নোখ কামরাবে না তারা নিজেদের হাতকে নিজেদের হাতকে কামড়াতে থাকবে কল্পনা করুন যে তারা নিজেদের হাত কামড়াচ্ছে তাদের হার সমূহকে কামড়াচ্ছে এবং চূর্ণ বিচূর্ণ করে ফেলছে কিন্তু তারা নিজেরাও সেই ব্যথাকে অনুভব করতে পারছে না কারণ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 الله سبحانه وتعالى يومئذين يودّ الذين كفروا وعصاور رسول لو تسوّا لو تسوّا بهم الأرض ولا يكتمون الله حديثا دي شهر دين کامونا قربي شهر شمسط لوگ جارا کافر ہوئے چلو ابن رسول ارنا যেন তারা জমিনের সাথে মিশে যায় কেন জমিনের সাথে মিশে যায় এখানে রূপকভাবে এমন একজন ব্যক্তির কথা বলা হচ্ছে যে ব্যক্তিটি দুনিয়ার প্রতি তীব্রভাবে আসক্ত ছিল তার বিভিন্ন উচ্চ আশা উচ্চ অভিলাস ছিল দুনিয়াতে বড় বড় আশা বড় বড় স্বপ্ন সে দেখত টাকার বিনিময়ে অর্থের জন্য এই দিন কেশে দূরে অবহেলিত অবস্থায় ফেলে রেখেছিল এগুলো নিয়ে মনোযোগী ছিল না এগুলো নিয়ে ভাবত না যে যখন কাফররা বলবে আমি যদি ধুলা হয়ে যেতে পারতাম এগুলো এমন সব লোকের উদাহরণ যারা দুনিয়াতে খুবই উচ্চ উচ্চ আশা ছিল লক্ষ্য ছিল তাদের একটি টার্গেট ছিল কিন্তু সেই দিন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 কাফের তাদের কর্ম মরিচিকার মত যাকে একজন পিপাসার্ত ব্যক্তি পানি বলে মনে করে এখন আমরা জানি যে মরিচিকা হচ্ছে মূলত চোখের একটা ভুল আলোক বিভ্রাট যা মরুভূমি কিংবা খুব উত্তপ্ত গরমের দিনে হাইওয়েতে অনেক দূরের দিকে তাকালে দেখা যায় মনে হয় যেন সেখানে পানি আছে কিন্তু সেখানে যাওয়ার পর আর কিছুই পাওয়া যায় না আপনি যখন তাকে ধরতে যাবেন সেটা আপনার থেকে আরো দূরে সরে যাবে গিয়ে এই উদাহরণটি ব্যবহার করেছেন যেন সেগুলো হচ্ছে মরুভূমির মরিতা মত এবং হয়েছে এমনকি সে যখন তার কাছে যায় তখন সেখানে কিছুই পায় না এবং পায় সেখানে আল্লাহকে আর অতঃপর আল্লাহ তার হিসাব চুকিয়ে দিবেন আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ সুহাম তাহ্লা আরো বলেন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 तुलसरा ऊपर थका अवस्था आलो हारे फिले अंधकारी प्रत्याखान गंधकार आपत्त हारण निजे हाथ के सामने देखते समाला असाधारण उपमा तुलना दिए जरा विभिन्न क्यों अर्थ खरच कर সেই সমস্ত অর্থ খরচ যা আসলে কোনো কাজে আসে না নিষ্ফল কর্ম সেই সমস্ত অর্থ সম্পর্কে আলোচনা এই দুনিয়ার জীবনে যা সেই জাতি শস্য ক্ষেত্র গিয়ে লেগেছে এবং যারা নিজেদের জন্য মন্দ করেছে অতঃপর সেগুলোকে নিঃশেষ করে দিয়েছে বস্তু আল্লাহ তাদের উপর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 বড় কোলে বড় করে তোলে এবং যখন গাছে ফসল আসার সময় হয় তখন সে মনে করে যে এতদিনে আমার এত পরিশ্রমের ফসল ভোগ করার সময়টা চলে আসলো সে অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করে থাকে যে কখন আমরা এই ফসলটা ভোগ করব। কিন্তু দেখা যায় যে যখন এই ফসল ধ্বংসকারী শৈত্যপ্রবাহ শীতল বায়ু ফরস্ট বাইট চলে আসে সে আর কিছুই পায় না বরফের মতো ঠান্ডা শৈত্যপ্রবাহে সব কিছু নষ্ট হয়ে যায় এটাই হচ্ছে সেই উদাহরণ কুফাররা যেই সমস্ত অর্থ ব্যয় করে সেটাকে বোঝানোর জন্য আলোচনা তোল এই ধরনের ব্যবহার করেছেন এবং এই অর্থ বর্তমানে যা তারা খরচ করে চলেছে তাদের কোন পার্থিব স্বার্থ হাসিলের জন্য করছে কিন্তু বিচার দিবসে এটা সম্পূর্ণরূপে ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে অর্থাৎ দুনিয়াতে হয়তো সে কোনো পেতেও পারে কিন্তু পরকালে সম্পূর্ণরূপে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং কোন প্রতিদান লাভ করবে না তাদের এই সমস্ত আমল বরবাদ হয়ে যাবে নিষ্ফল আমল এবং যখন আমরা তাদের এই কাজের নিষ্ফলতা নিয়ে এই আয়াতের আলোচনা করছি তখন হয়তো অনেকে নিজেদের মধ্যে অবাক হয়ে এই কথা আলাহ নিজেই বলছেন আল্লাহ তাদের প্রতি জুলুম করার ছিলেন না কিন্তু তারা নিজেরা ইংরেজেদের প্রতি জুলুম করেছে তারা নিজেরাই নিজেদের এই নিষ্ফল কাজের তৃতীয় আরেকটি তুলনা দেওয়া হয়েছে এভাবে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 যদি আপনি আল্লাহর কাছ থেকে আশা না করে অন্য কাউকে খুশি করার জন্য একটি কাজ করে থাকেন তাহলে কিভাবে আল্লাহর এটা তো ন্যায় বিচারের দাবি হতে পারে না এবং ঠিক এই ঘটনাটি ঘটবে বিচারের দিনে কি আমতের দিনে আলোচনা তারা মানুষকে বলবেন যে যারা কোন অন্য ইলাহের ইবাদত করতে তোমরা যাও তোমাদের ইলাহের কাছে এবং তাদেরকে প্রতিদান দিতে বলো যারা মানুষের ইবাদত করতে যাও সেই সব মানুষের কাছে এবং তাদেরকে প্রতিদান দিতে বলো দ্বিতীয় বশিষ্টটি হচ্ছে ইবাদত কবলে সেটা হচ্ছে আল ইতেবা অর্থাৎ কাজটিকে করতে হবে কিন্তু সঠিক পদ্ধতিতে আপনি নিজের ইচ্ছা অনুযায়ী আল্লাচকাল ইবাদত করার কোন অধিকার রাখেন না আপনি নিজে একটি নিয়ম আবিষ্কার করবেন পদ্ধতি চালু করবেন কারণ আল্লাহ যেভাবে কেননা আল্লাহ জ্ঞান রাখেন অতএব ইবাদতের পদ্ধতিটি আল্লাহর দেখানো পথে আমাদেরকে ছেড়ে দিতে হবে এবং আল্লাহ সুমত্লা এখানে আরেকটি রূপকের বা উদাহরণের বর্ণনা করেছেন এবং তিনি বলেন আমি তাদের কৃতকর্মের দিকে তাদের আমলের দিকে মনোনিবেশ করব। মনোযোগ দেব এরপর সেগুলোকে বিক্ষিপ্ত বলছেন সেগুলোকে আমি বিক্ষিপ্ত ধুলিকোনা রূপে করে দেব। এবং আল্লাহ বলছেন যে তিনি তাদের কর্মকে হাবা হাবায় পরিণত করে দিবেন। হাবাল মানসুরা হাবা কি জিনিস তো আলী বিন আবু তালিব আমাদেরকে হাবা এর বর্ণনা দিয়েছেন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 সংজ্ঞা নয় যদি না থাকে فحابطت اعمالهم فلا نقيم لهم يوم القيامه وزنا ذلك جزاؤهم جننهم بما كفروا واتخذوا واتخذوا اياتي ورسلي هزوا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 সুতরাং কিয়ামতের দিন তাদের জন্য আমি কোন গুরুত্ব করব না কাফের হয়েছে এবং আমার নির্দেশনা বলি আমার আয়াত সমূহ এবং আমার রাসুলদেরকে ঠাট্টা তামাশা মতার বিষয় হিসেবে বিদ্রুপের বিষয় হিসেবে গ্রহণ করেছে এবং সেই কিয়ামতের দিনের তৃতীয়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 আমরা তোমাদের উপাসনার ব্যাপারে আসলেই গাফেল ছিলাম তারা বলবে যে আমরা তোমরা যে আমাদের ইবাদত করতে আমাদেরকে পূজা করতে সেই মূর্তিগুলো আসনামগুলো এবং এই জিনিসগুলো বলবে যে আমরা সেটা জানতামই না যে তোমরা আমাদেরকে ইবাদত করতে কারণ এই মূর্তিগুলো আমরা দেখেছি এগুলো হচ্ছে সামান্য একটা পাথরের টুকরো মাত্র এবং তারা জানতো না যে আসলে কি ঘটনা ঘটছিল এটা আসলেই এমন একটা বিষয় যা একজন ব্যক্তিকে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 এবং ফেরেস্তাদেরকে বলবেন এরা কি তোমাদেরই পূজা করত আর কিয়ামতের দিনে কি উপস্থিত করবেন এবং মালাইকাদেরকে জিজ্ঞাসা করবেন যে এই মানুষেরা কি তোমাদের ইবাদত করত এখন আল্লাহ সুমতালাকে এই বিষয়ে জ্ঞান রাখেন না তিনি কেন করছেন তিনি আল্লাহ মালাইকাদের ওই মানুষদের সামনে জিজ্ঞাসা করছেন যারা মালাইকাদেরকে ফেরিস্তাদেরকে উপাসনা করত যাতে সেই সমস্ত মানুষেরা নিজের কানে মালাইকাদের মুখ থেকে জবাব শুনতে পারে এবং এটা হচ্ছে মূলত সাক্ষ্য প্রদান করা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 এগুলো প্রত্যাখ্যান করছেন এবং আপনি আল্লাহর প্রত্যেক সৌগুনাগুলিকে শুধুমাত্র জন্য সুনির্দিষ্ট করলেন তখন আমরা বলি সুবাহান এবং আহ আমরা দেখি যে বিভিন্ন সময়ে মানুষ দাবি করে অনেক ধরনের গুজব প্রটে যেখানে লোকজন দাবি করেছে তারা মালাইকাদেরকে দেখেছে ফেরেস্তাদেরকে দেখেছে তাদের সাথে কথা বলেছে অথবা স্বপ্নের মধ্যে তাদের একজনকে দেখেছে তো বাস্তবে এর সবগুলি হচ্ছে সাধারণত জিনের সাথে তারা সাক্ষাৎ লাভ করে এবং যুগে যুগে এই ধরনের মানুষেরা তারা আল্লাহর পরিবর্তে অনেকদের অনেককে অনেক কিছুকে উপাসনা করেছে কিন্তু মানুষদের মধ্যে যার আরাধনা বা যাকে আল্লাহবাদে সবচেয়ে বেশি পূজা করা হয়েছে তিনি হচ্ছেন ইসা আলাহিসাল্লাম এবং ইসা আলাহিসাল্লামকে অতিভক্তি করে খ্রিস্টানরা উপাসনা করতে গিয়ে পৃথিবীতে অস্তিত্বশীল সিরকের মধ্যে সব থেকে ভয়ঙ্কর সব সিরগুলো আরোপ করেছে এবং আল্লাহর নামে সবচেয়ে খারাপ গুণাবলীগুলো আরোপ করেছে এবং এই জন্যই আল্লাহ সুহাম তাল্লাহ এই আয়াতগুলোকে এই আয়াতগুলোতে ঈসা আলাহিসামের উপাসনার প্রতি আলোকপাত করেছেন তো যদিও আরো অনেকেই পূজিত হয়েছিল উপাসিত হয়েছিল কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ নির্দিষ্ট ভাবে তাদের কারো নাম উল্লেখ করেননি কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ নির্দিষ্ট ভাবে এই আয়াতগুলোতে ইসা ইবনে মারিয়ামের কথা উল্লেখ করেছেন এবং ঈসা তার নামে আরো বেশ কিছু ইলাহকে একত্রিত করা হয় শরিক করা হয় যেমন ঈসা আলাহি ইসাল্লামের মাকেও শরিক করা হয় বলা হয় যে তিনি মিলে এক আল্লাহ যদি সম্পর্কে যদিও ইসা এই সমস্ত বিষয়ের বিন্দু মাত্র সম্পর্ক নেই এবং তিনি কখনো চান নাই যে মানুষ তাকে ইবাদত আল্লাহ বলছেন যখন আল্লাহ তাল্লাহ বলবেন যে হে মারিয়ামের পুত্র ঈশা তুমি কি কখনো তোমার লোকদেরকে এই কথা বলেছিলে যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে ও আমার মাকে লাহ বানিয়ে নাও এই কথার উত্তরে তিনি বলবেন ইয়া আল্লাহ সমগ্র পবিত্রতা আপনার জন্য এমন কোন কথা আমার পক্ষে স্বভাব পেত না যে কথা বলার কোনো অধিকারই আমার নেই যদি আমি তাদের এমন কোনো কথা বলতামই তাহলে আপনি তা অবশ্যই জানতেন নিশ্চয়ই আপনি জানেন আমার মনে যা কিছু রয়েছে কিন্তু আমিও তো জানিনা যে আমার মনে কি আছে যাবতীয় গায়েব অবশ্যই আপনি ভালো করে অবগত আছেন তো এখানে আল্লাহ মোহাম্মাল্লাহ বলছেন যে যখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম এবং সমস্ত প্রত্যেক ব্যক্তি যে এই আয়াতগুলো পড়ছে তাদেরকে আল্লাহ এখানে বলছেন যে আহ স্মরণ করো অর্থাৎ বলছেন সরাসরি কথা বলার মতো যে এবং শরণ করো এখন কিভাবে আল্লাহ সুমন্ত মানে এই ঘটনাটি যেটা ভবিষ্যতে ঘটবে কি আমতের দিনে সেই ঘটনাটিকে বলছেন স্মরণ করো তো যখন আল্লাহ সুমতাল্লাহ ইসা আলাহামকে শেষ বিচারের দিনে জিজ্ঞাসা করবেন তো মুফাসিদিনগণ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 তো কাজে আমরা এই সমস্ত ভবিষ্যতের বিষয়গুলোতে শুধুমাত্র পরিকল্পনা করতে পারি কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আল্লাহ ক্ষেত্রে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সবই সমান তিনি সবকিছু জানেন তিনি আমাদেরকে এবং কাজকর্মকে সৃষ্টি করেছেন আল্লাহ ভবিষ্যৎ সম্পর্কে জানেন এবং তিনি এই সম্পর্কে এমনভাবে কথা বলার অধিকার রাখেন যেন সেটা অতীতের একটি ঘটনা যেন ইতিমধ্যেই সেটা ঘটে গেছে তো একই কারণে এখানে মারিয়াম আলাহ ইসলামের কথা উল্লেখ করা হয়েছে যদিও সরাসরি তার উপাসনা করা হতো না তাকে ঈশ্বর মাতা বলে অনেকে ডাকে পরোক্ষ তাকে পূজা করে তো যা ছিল তাকে দেওয়া একটা এমন বৈশিষ্ট্য যেটা তার সাথে মানসই নয় এবং শির্কের দরজাকে মুক্ত করে তালো সুমাতা বলেন যে যেন তারা তার ইবাদত করছিল আল্লাহ তালা যখন ঈসা আলাহিসামকে জিজ্ঞাসা করছিলেন যে তিনি মানুষকে তার ইবাদত করতে বলেছিলেন কিনা এর জবাবে ঈসা আলাহিসামের বলা প্রথম কথাগুলো কি ছিল সুফহান আল্লাহ সুফহান আবারও যদি আলোচনা থাকেন তাহলে তিনি কেন ইসা আলা ঈসা করে তাদের সামনে তাদের সামনে তাদের এই অস্বীকার করতে পারেন এবং সাক্ষী অবস্থান হতে পারে। এবং তিনি মানুষের সামনে কি বললেন তিনি বলবেন কুৎ তল শহীদ মদুম তুভি ফল সৈতল বালকুশ ও শহীদ হুম ইন্দ হক যে তুমি আমাকে যা কিছু বলতে হুকুম করেছে অর্থাৎ আলোচনা যা কিছু বলতে হুকুম করেছেন আমি তো তাদেরকে তাছাড়া অন্য কিছু বলিনি আর সেই কথা ছিল তোমরা শুধু আল্লাহ সুমাত আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন তো আমি নিজেই তাদের কার্যকলাপে সাক্ষী ছিলাম কিন্তু যখন তুমি অর্থাৎ আল্লাহ সুমত আমাকে তুলে নিলেন তখন তুমিই ছিল তাদের উপর একক দ্রষ্টা যাবতীয় ক্রিয়াকর্মের তুমি ছিল একক খবরদার আজ তাদের অপরাধের জন্য যদি তুমি তাদেরকে শাস্তি দাও আর তুমি করে দাও তাও তোমার হচ্ছে। বিপুল সম্মুখে করছেন এবং তিনি বলছেন যে এই দিন বিচারের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ আমি নই আল্লাহ বলবেন لهم جننات تجري من تحتها الأنهار خالدين فيها خالدين فيها أبدا رضي الله عنهم و رضو عنهم ذلك الفوز العظيم اي حجش شايدين جدين شتو عشره بكتيرا تادي شتوتار جننو پروتور کلان لاب আর সেই কল্যাণ হচ্ছে তাদের জন্য এমন সুরম্য জান্নাত যার তলদ দিয়ে অমিয় ঝর্ণাধারা ধারা হতে থাকবে যেখানে তারা চিরদিন থাকবে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকবেন এবং তারাও সন্তুষ্ট থাকবে বস্তুত এটাই হচ্ছে এক মহা সাফল্য বস্তুত এটাই হচ্ছে এক মহা সাফল্য এবং দ্বিতীয় বিতর্ক হাসরের ময়দানে বিভিন্ন নেতা অনুসারী এবং যারা তাদেরকে অনুসরণ করেছে বিল হি জমিয়া কিল্লি রক ইন্ন কুন্ন কুন্ত 129. إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدان الله لهديناكم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 দুর্বল এবং অহংকারী কারা তিনি এই পরিচয়গুলো উল্লেখ করে বলেন যে দুর্বল হচ্ছে তারাই যারা মানুষের জন্য নির্দিষ্ট শুধুমাত্র মানুষের জন্য নির্ধারিত বৈশিষ্ট্য যেটা করেছেন সৃষ্টির মধ্যে করেছেন। সেই বিশেষ বৈশিষ্ট্যকে যেই সমস্ত মানুষেরা স্বেচ্ছায় পরিত্যাগ করে তারাই হচ্ছে দুর্বল অথচ এই বৈশিষ্ট্য মানুষ এবং জিন বাদে অন্য কাউকে দেওয়া হয়নি এবং সেটা হচ্ছে চিন্তা এবং বিশ্বাসের ব্যক্তি স্বাধীনতা চিন্তা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 তার আত্মসমর্পণকারী হিসেবে আলোচনা করতে বাধ্য সবকিছুই অধীনস্থ সূর্যের গতিবিধি তারা গ্রহসম নক্ষত্র চন্দ্র গাছগাছালি সবকিছু আলোচনা করছে এবং তাদের নির্ধারিত যে কাজ বা তাদের গতিবিধি যেমন সূর্য নির্ধারিত কক্ষপথে ঘুরছে এটাই হচ্ছে তার ইবাদত কিন্তু মানুষ এবং যিনি হচ্ছে একমাত্র সৃষ্টিজীব যাদের বিশ্বাস করা কিংবা অস্বীকার করার অবিশ্বাস করার স্বাধীনতা আলোচনায়তারা দিয়েছেন যার ফলে দেখতে পারি যে কাফির বা অবিশ্বাসী শুধুমাত্র জিন এবং ইন্সানের মধ্যে রয়েছে গাছপালা পাথর এরা সবাই তাসলিম বাত্মসমর্পণকারী হিসেবে আল্লাহ মোহাম্মতাল ইবাদত করছে তারা কখনো কাফির হতে পারে না কিন্তু জিন এবং ইন্সানের মধ্যে অবিশ্বাস করার বা কুপুরি করার স্বাধীনতা তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের মধ্যেই শুধুমাত্র কাফির রয়েছে অর্থাৎ আলাহু মহামতাল দেওয়া এই অনন্য ইউনিক গুনটি হচ্ছে চিন্তার স্বাধীনতা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 আমাদেরকে দিয়েছেন অর্থাৎ ভালো মন্দ যাচাই বাছাই করার ক্ষমতা এগুলো দিয়ে আমাদেরকে সজ্জিত করেছেন সেগুলোকে উপযুক্ত সদ ব্যবহারের মাধ্যমে এবং আল্লাহ তোমাদেরকে মায়ের গর্ভ থেকে বের করেছেন যখন তোমরা কিছুই জানতেনা আলুসুমন বলছেন যে তোমরা কিছুই না এবং আজ তোমরা যে পর্যায়ে পৌঁছেছ সেটা কিভাবে সম্ভব হলো চলমা আয়াতেই বলা হয়েছে যেন তোমরা কৃতজ্ঞ হল্লার প্রতি আমাদের চোখ এবং কান তথ্য জোগাড় করে এবং আমাদের অন্তরে সেগুলো সম্মেলন ঘটায় কিভাবে আমরা শিখি আমাদের শিক্ষণ প্রক্রিয়াটা রকম। আমরা প্রথমে কোন কিছু হয়তো চোখে দেখি কিংবা কানে শুনি এবং সেগুলো নিয়ে এরপর চিন্তা করি এরপর একটা শিশু কিন্তু এইভাবে শিখে থাকে তা আমরা অন্যান্য ইন্দ্রিয়ার সাহায্যেও শিখি কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে যে অধিকাংশ জ্ঞান একজন মানুষ শিক্ষা লাভ করে নিজেদের চোখ এবং কানের মাধ্যমে দেখা এবং শোনার মাধ্যমে এরপর মন সেগুলোকে চিন্তা করে একত্রিত করে সম্মিলিত করে এরপর আলহ সুমতলা বলেন যে কেন তিনি আমাদেরকে এই জিনিসগুলো দিয়েছেন যাতে আমরা কৃতজ্ঞ হই আলহতাল্লাহ আমাদের এই জ্ঞান অর্জনের বাহনগুলো দিয়েছেন যেন আমরা তার প্রতি কৃতজ্ঞ হই যেন তার ইবাদত করি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 তখন আমরা সেই বিষয়ে আমাদের মনকে আমাদের অন্তরকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় অলস করে দিই অচল করে দিই ফলে আমরা আখিরাত অজ্ঞ আখিরাত সম্পর্কে দুর্বল দুনিয়া সম্পর্কে চিন্তা ভাবনা করে কত একশো বছর কিংবা এক বছর আগের থেকে আমরা অনেক উন্নত করেছি মানব সভ্যতা বাহ্যিকভাবে বস্তুগত ভাবে অনেক এগিয়ে গেছে কিন্তু আখিরাত সম্পর্কে চিন্তা না করার কারণে আখিরাতে আমরা কিছুই নির্মাণ করতে পারিনি আখিরাতে আমাদের ক্ষতিগ্রস্ত ফলে এই দুর্বলতা অর্থাৎ স্বাধীন বিচার শক্তি চিন্তা শক্তি যে আলোচনা আলোচনা সম্পর্কে জানি এবং কৃতজ্ঞ হই সেই শক্তিটি পরিত্যাগ করার কারণে আমরা ফলে এই দুর্বলতা বিচার দিবসের জন্য কোন অজুহাত অজুহাত হিসেবে আসবে না এবং এটা একটা অন্যায় কাজ হিসেবে পরিগণিত হবে একজন আলিম বলেন যে আলোচনা তালা চান না যে কেউ তার এই স্বাধীনতা বা নিজস্ব বস্তুগত শক্তি বা সামর্থ্যকে পরিত্যাগ করুক অর্থাৎ বাধ্যভাবে এই বস্তুগত শক্তি বা সামর্থ্য সেগুলো যতই শক্তিশালী হোক না কেন সেটা একজন স্বাধীনতা কামী মানুষকে বন্দী করতে পারে না যেমন এই পৃথিবীর ক্ষমতা সেটা মাত্র শুধুমাত্র আপনার দেহকে শারীরিক ভাবে আঘাত করতে পারে কষ্ট দিতে পারে কিন্তু আপনার মন সেটা তো মুক্ত স্বাধীন তাকে কেউ কিছুতেই দাসে পরিণত করতে পারে না আপনার চারপাশের পৃথিবী আপনাকে বন্দী করতে পারে অত্যাচার নির্যাতন নিপীড়ন করতে পারে কিন্তু আপনার যদি কোনো স্বাধীন একটা চিন্তা শক্তি থাকে স্বাধীন একটি মুক্ত মন থাকে সেটাকে কোন কারাগারি বন্দী করে রাখা সম্ভব নয় যদি আপনি নিজেই সেই স্বাধীনতাকে পরিত্যাগ না করেন এবং কে সেই দুর্বল লোকদেরকে উদ্ধত এবং অহংকারী লোকদের অনুসরণ করতে বাধ্য করতে পারে যখন তাদের সবাই হচ্ছে আলোচু সৃষ্টি আলসু মহামাতালা সবাইকে টিকিয়ে রেখেছেন সাহায্য করেছেন কিন্তু সেই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 অত্যাচারীরা এই বিপুল জনগণকে দাস বানাতে পারে না যতক্ষণ না জনগণ করে নেয় এবং এটা হচ্ছে একটা দল ভেড়া তার পাল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে দুর্বল হয়ে পড়ে যে কোনো মুহূর্তে নেড়ে সে তাকে আক্রমণ করতে পারে এবং আলোচনা তারা বলছেন এবং কাফিররা বলে মুমিনদেরকে আমাদের রাস্তা অনুসরণ করো আমাদের রাস্তা আমাদের অনুসরণ করো আমরা তোমাদের পাপ সমূহ কহন কখনোই নয় বরং তারা তাদের পাপের বোঝা ছাড়া আর কিছুই বহন করবে না নিশ্চয়ই তারা মিথ্যাবাদী অবিশ্বাসীরা অনুসারীদের এইরকম কথাই বলতো এবং বর্তমান একই ঘটনা ঘটছে বিভিন্ন নেতারা বলে আমাদেরকে অনুসরণ করো আমরা তোমাদেরকে রক্ষা করব। শান্তি দেবো নিরাপত্তা দেব আমরা তোমাদেরকে রক্ষা করবো আমাদের অনুসরণ করো আমাদের পথকে বেছে না অনেক ধর্মীয় এবং রাজনৈতিক নেতা তারা আছে যে তারা সবসময় সত্য এবং রক্ষা প্রটেকশন এর প্রস্তুতি দেয় কিন্তু বিচার দিবসে কি ঘটবে তারা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 ইমো নৌ কু ফোনহীজিউ ব্যাগিউ ব্যাগুম ইন কৌলয় পূলী নাই ফু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 অহংকারী লোকেরা যাদেরকে দমন করে রাখা হয়েছিল তাদেরকে বলবে যে আমরা কি তোমাদেরকে হেদায়তের পথে না পাপি বহু ঈশ্বরের বিশ্বাসী কেউ অপরাধী কেউ আলোচনা আদেশ নিষেধ অমান্যকারী এবং আমরা দেখি এই স্বাধীন চিন্তা শক্তি যেটা দেওয়ার মাধ্যমে আলোচনা মানুষকে সম্মানিত করেছেন শ্রেষ্ঠত্বর প্রদান করেছেন এটা ব্যবহার করার মাধ্যমে অর্থাৎ অন্ধ অনুসরণ বা অন্ধ দোষারোপ করা নয় হক এবং বাতিল যাচাই বাছাই করে হককে গ্রহণ করার মানসিকতা যারা সত্যকে হককে অনুসন্ধান করতে যায় অনুসন্ধান করতে চায় তারা অবশেষে দেখা যায় যে সে হকের পথেই ফিরে আসে সুফান স্লস মোহাম্মী ওসলিম